বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি আমাদের আজকের গল্প আমরা নিয়েছি পরম্পরা প্রকাশনী থেকে প্রকাশিত রনিত দাসগুপ্ত সম্পাদিত সেরা ভূতের গল্প এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পকার এবং অন্তোষ গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি সোমক শুরু হচ্ছে মেট্রোতে বুড়ি রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি কোনো কাজ নেই গরমও পড়েছে বড্ড আশ্বিন মাসে যখন প্রচন্ড রোদ ওঠে আর একটুও হাওয়া দেয় না সেই দম আটকানো পিন ফোটানো গরম ভেবেছিলাম আনকোরা বইখানা পড়ব কিন্তু দুপাতা পরেই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি বসে আছি চুপচাপ এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ পা টিপে টিপে কেননা মেজ কাকা পাশের ঘরে দিবা নিদ্রায় সচেষ্ট যে বেচারারা নিহাতি ছেলে মানুষ তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয় এই হচ্ছে তার তিন নম্বর আইন এক আর দুই নম্বর এখন নাই শুনলে। অনুতোষ কি মনে করে কপালের ঘাম মুছে অনুতোষ বলল উহ চল চল মানে কোথায় চল না সিনেমা দেখে আছি পাগল নাকি এই রোদুরে কে বেরোবে কি যে বোকার মতো কথা বলিস এই মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা গরমের দিনে দুপুর কাটাবার জায়গাই তো ওটা আচ্ছা চুপ কর চুপ কর বাঘবিতণ্ডা করবার উপায় নেই পাছে মেজ কাকার হুমকি শুনতে হয় মনের মধ্যে নানান রকম প্রতিবাদ ফোঁসফোঁস করছে তবু চুপ করে থাকতে হলো চল না চল না পয়সা সেই জন্য ভাবতে হবে না এই তুই ওট দেরি হয়ে যাচ্ছে ও টো মাকে বলে এমনকি চারানা পয়সা আদায় করে নিয়ে এটা দিয়ে হ্যাপি বয় আইসক্রিম খাওয়া হবে বেরিয়ে পড়লাম অনুতোষের সময় খা খা রোদ গাছের পাতা নয় এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্র্যাম তো আর সহজে আসবে না একটি গাছে ছায়া দাঁড়িয়ে আছি দুজনে এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল ভিঘিরি জ্বালায় কোনো জায়গায় শান্তিনি আমরা একটু সরে দাঁড়ালাম কিন্তু গাছের ছায়াটা ছেড়ে বেরোতে পারলাম না বুড়িটা আমাদের খুব কাছে না ও কিছু বলল না ওয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্য ঝুলে রইল আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলুম ততই আমার চোখ ওর ওপরে গিয়ে পড়তে লাগলো অনুতোষ বলল দেখ গরমে মুড়িটা কেমন একটা ধুঁকছে না আমি বললুম যা সে যা ওই ওই ট্র্যাম এলো চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই খুব ঠান্ডা লাগবে বলে হো হো করে হেসে ফেলল অনুতোষ একটু পরেই আমরা ট্র্যামে চেপে বসল টিকিশ করে চলছে বালিগঞ্জের ট্র্যাম সময় আর কাটে না এক যুগ পরে এসে পৌঁছনো গেল পার মেট্রো। আজ জোর ছবি দিয়েছে। নিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে দশ বারো জন দাঁড়িয়ে অনুতোষী আজ বস করছে সে এগিয়ে গেল টিকিট আনতে আমি এ পাশে দাঁড়িয়ে বললাম টিকিট নিয়ে এলো অনুতোষ আমরা ভেতরে ঢুকতে যাব এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি সেই তার কাদায় গোড়া হাতখানা বাড়িয়ে ধরলো আমাদের সামনে আমরা তো হতভম্ব এ কি ও এখানে এলো এমন করে বলে উঠল অনুতোষ আমিও সেই কথাই ভাবছিলাম এই মেট্রো সিনেমায় সাহেব মেমার ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা কি বিভৎস দেখাচ্ছিল তাহার কি বলবো ওকে যে তাড়িয়ে দিচ্ছে না সেটাই আশ্চর্য এসব জায়গায় থাকি এসেছে আরে তো তবে ও এলো কি করে উড়ে তো আর আসেনি বুড়িটা কিন্তু সেই একভাবে ভাবে ঠায়ে আছে একটি কথাও বলছে না একটু নড়ছেও না চারিদিকে এত লোক কিন্তু ওকে কেউ লক্ষ্য করছে না আশ্চর্য বললাম আচ্ছা এই বুড়িটাই সেই বুড়ি তো মনে তো হলো ঠিক সেইরকমই কে জানে কলকাতায় এত ভিগিরি আছে হতেও পারে আরেকজন কিন্তু আমরা ছাড়া ওকে আর কিউ দেখতে পাচ্ছে না অনুতোষ এসে উঠল তোর কি মাথা খারাপ হলো না কি রে আরে দেখতেই যদি পায় তবে ওকে ওরা তখনই তাড়িয়ে দিল না কেন চোখে পড়েনি হয়তো চুপ করতো সিনেমাটা দেখুন ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে নিউজ রিল হয়ে গেল আরম্ভ হল দিগ্বিজয়ী ছবি অনেকক্ষণ এক মনে দেখছি হঠাৎ কিরকম অন্য মনুষ্ক হয়ে গেল ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের শাড়ি কত রকম লোক বসে এও দেখতে মন্দ লাগে না কিন্তু তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ঠিক আমাদেরই শাড়িতে আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে স্পষ্ট দেখলুম সেই রুগীর অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে শরীর নুয়ে পড়া এখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো আমার সমস্ত শরীর অবস হয়ে গেল কিছুতেই চোখ সরিয়ে নিতে না অনেকক্ষণ পরে আসতে একটা ঠেলা দিলুম অনুতোষকে পিস করে বললুম এই অনুতোষ ওই দেখছে আরে ওই যে আমি আঙুন বাড়ালুম ওদিকে क्योंकि आगे अनुतोष के मुख्य सदा हो गोखे भूलो खराब होर सिने देखतेन कतगुल चोखर सामने एकटू पर पर ही तकादी के प्रत्येक बार देखी ठीक बसे आर नुएं पड़ा একখানা কাদার মতো হাত সামনের দিকে বাড়ানো ম্যাট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসে ভেবে গেল হঠাৎ অনুতোষ বলল আর না চল আমিও সেই কথাই ভাবছি উঠে দাঁড়ালুম দুজনে নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচল পিছন ভিড়ে আর তাকালুম না একবার ঝাঁঝা রোড বিরাট শহর কত লোক সারা রাস্তা দু বন্ধু এক্কেবারে চুপ বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয়ে যেন গলা আঁকড়ে ধরল আবার যদি সেইখানে সেই গাছের ছায় ওকে দেখি কিন্তু না কিছু নেই কেউ নেই বাড়ি ফিরেও শান্তিনি হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হল না পরের দিন সকালে খেতে বসে মা বললেন কি কাণ্ড কাল দেখি আমাদের বাড়ির সামনে রাস্তার গাছের একটা বুড়ি মুরে পড়ে আছে দুপুর বেলা তুই বেরিয়ে গেলি আর তারপরে দেখতে খাওয়া হয়ে গেল আমি তাড়াতাড়ি কিছু কিছু কিছু হয়নি হয়নি আর শুনছিলেন মেট্রোতে বুড়ি রচনা বুদ্ধদেব বসু গল্প পাঠে দীপ বাবার চরিত্রে মীর মায়ের ভূমিকায় ইন্দ্রাণী অনুতোষের চরিত্রে অগ্নি আর গল্পের সূত্রধার আমি সোমক শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টে সৌম এবং শুভ পর্ব পরিচালনায় বিশেষ সহযোগিতায় অগ্নি সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ইন্দ্রাণী শেষ হলো বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স